ঈদ আজকের ঘটনার শিরাম হজ্জ্বল মৃতদেহ শেখ আব্বাস বাতাউ রহমাউল্লা থেকে এই ঘটনাটি বর্ণনা করেছেন শাহেখ মোহাম্মদ আল নাকবি হাফিজাউল্লাহ তিনি বলেন আজকের ঘটনা এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি দাওয়াতের কাজে সবসময় ব্যস্ত থাকতেন এই কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন নানারকম উপায়ে বিভিন্নভাবে তিনি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতেন একবার তিনি একটি ইউরোপিয়ান দেশে বেড়াতে যান সেখানে গিয়েছিলেন মূলত ছুটি কাটানোর জন্য এরপর সেখানে গিয়ে তার পরিচিত একজন দায়ীর সাথে তার দেখা হয় সেই দায়ী তাকে দাওয়াতের কাজে অংশগ্রহণের অনুরোধ জানান এবং তিনিও তাতে রাজি হয়ে যান আর তিনি ছিলেন সৌদি আরবের একজন দায়ী ইউরোপের সেই দেশে গিয়ে যখন তিনি দাওয়াতের কাজে রাজি হলেন তখন তিনি বললেন আমার একজন অনুবাদক লাগবে তিনি আরবি কথাগুলোকে সেই স্থানীয় ভাষায় অনুবাদ করে দেবেন তখন সেই স্থানীয় দায়ী তাকে একজন অনুবাদকের সাথে পরিচয় করিয়ে দেন এভাবে দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেয়া হল এবং তারা একসাথে একটি মসজিদে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন মসজিদে প্রবেশের ঠিক আগ মুহূর্তে সেই অনুবাদক বললেন আমি তো অজু করিনি চলুন আমরা অজু করে আসি এরপর তারা দুইজন যখন অজুখানায় ঢুকে অজু করা শুরু করলেন এমন সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন সেই অনুবাদক অসুস্থতা বোধ করতে লাগলেন মাটিতে পরে গেলেন এবং সেখানে পড়ে কাঁপতে লাগলেন তিন সংজ্ঞাহীন হয়ে যাবেন এরকম একটি অবস্থা সৃষ্টি হলো এই অবস্থা দেখে সেই দায়ী যিনি আরব দেশ থেকে সেখানে গিয়েছিলেন তিনি তখনই মাটিতে বসে পড়লেন এবং কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন কোরআন তেলাওয়াতের বরকতে সেই অসুস্থ ব্যক্তি অনুবাদক তার কাপুনি বন্ধ হয়ে গেল এবং তার দেহে একটি প্রশান্ত ভাব সৃষ্টি হল কিন্তু আল্লাহর ইচ্ছায় কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি মারা যায় ইউরোপের সেই দেশের নিয়ম অনুসারে আপনি মৃত ব্যক্তির যেই হন না কেন ভাই বন্ধু আত্মীয় যেই হন না কেন মারা যাওয়ার পরে যদি আপনি লাশের পাশে থাকেন তাহলে তাকেই প্রধান অপরাধী হিসেবে গণ্য করা হয় আর লাশের পাশে থাকা ব্যক্তি যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে তো আর কথাই নেই ইউরোপের সেই দেশগুলোর মুসলিম বিদ্বেষের কথা কে না জানে ফলে কিছুক্ষণ পরেই যখন সেখানে পুলিশ আসলো এসে দেখলো একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে পাশে আরেকজন ব্যক্তি সেই ব্যক্তিটি মুসলিম তাকে গ্রেফতার করে নিয়ে গেল কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এবং তখন থেকে সেই দায়ী তিনি সেখানেই থাকতে লাগলেন সৌদি সরকার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সেই ইউরোপিয়ান দেশের সরকারের কাছে অনেক অনুরোধ করেছিল কিন্তু তারা কিছুতেই সেই অনুরোধ গ্রহণ করল না উল্টো তারা জবাব দিল আমরা তাকে দোষী সাব্যস্ত করেছি এবং আইনের হাত থেকে তার কোনো নিস্তার নেই তাকে শাস্তি ভোগ করতে হবে কারাদণ্ড ভোগ করতে হবে এদিকে সেই দায়ী তিনি জেলের ভিতরে গিয়েও থেমে থাকলেন না জেলের ভিতরে গিয়েও তিনি দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন এবং আলহামদুলিল্লাহ তার দাওয়াতের বরকতে সেখানে কারাগারের ভেতরেই অনেক মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হতে লাগলো অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করতে লাগলো এভাবে তিনি কারাগারের ভেতরে তার সময়কে ইতিবাচক কাজে লাগালেন এবং আশায় দিন কুনতে লাগলেন নিশ্চয়ই একদিন তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে এই আশা মনে পুষে রেখে তিনি জেলের ভিতরে ইসলামের কাজ দাওয়াতের কাজ দিনের আলো ছড়িয়ে যেতে লাগলেন তার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু তিনি অপরাধী নন নিশ্চয়ই তিনি একদিন মুক্তি পাবেন আর এখানে এভাবে তাকে বন্দি রেখে তার সাথে জুলুম করা হচ্ছে কিন্তু সময় গড়িয়ে যেতে লাগলো এক বছর এভাবে কেটে গেল কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সারা মিলল না তিনি আশায় বুক বাঁধলেন এবং ভাবলেন এই বছর হয়নি ইনশাআল্লাহ আগামী বছর হবে এভাবে তিনি তার দায়িত্ব পালন করে যেতে লাগলেন কিন্তু কারাগারে তার অবস্থা দিন দিন আরও কঠিন হতে লাগলো তার উপর নানারকম অত্যাচারও চালানো শুরু হলো এভাবে দ্বিতীয় বছর চলে গেল से ही बचरे कोचु हलो ना एभवे द्वित बचर चले जाए तृतय बचर चले जाए परपर तीन बचर केटे जा विदेश भूमि भिन्न भाषार मानुष्ठ माझे बंदी हुए चतुर्थ बचरे एस अत्याचार युम य बंदीदशा और सहय करते ना पेखने इंतेकाल करें अल्लाहता कारागारे थका अवस्ाते ही मृत्यु घटे दें तर मृत्यु पर सऊदी सरकार के पक्ष यूरोपयेषर देव मृत व्यक्तर लाश जान काटा छड़ा करना है অর্থাৎ ময়না নামে কারাগারে যারা মৃত্যুবরণ করে তাদের মৃতদেহকে ময়না তদন্তের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় সেই সকল কারণে যেন তার লাশকে কেটে ছিঁড়ে বিকৃত করা না হয় এই বিষয়টি কঠোরভাবে জানিয়ে দেওয়া হয় সৌদি সরকারের পক্ষ থেকে এবং তারা জানায় তাদের তরফ থেকে তারা সেই লাশটিকে দেশে আনার ব্যবস্থা করবে কাজেই এই মৃতদেহে যেন কোনো রকমের বিকৃতি ঘটানো না হয় ইউরোপীয় দেশটি এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং মৃত্যুর পর সেই ভাইটিকে আট দিন একটি রেফ্রিজারেটরে রেখে দেওয়া হয় যার মৃতদেহটিকে এরপর আরও সাত ঘন্টার একটি ফ্লাইটে তাকে নিয়ে আনা হয় সৌদি আরবে যার তত্ত্বাবধানে সেই লাশটি দাফন করার কথা তিনি হচ্ছেন শায়েক আব্বাস বাতাউ রাহিমাহুল্লাহ তিনি সৌদি আরবের একজন পরিচিত আলেম এবং লাশ গোসলের ব্যাপারে মৃতদেহকে গোসল দেওয়া এই বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল তিনি ধারণা করেছিলেন এই ব্যক্তি যেহেতু আজ থেকে আট দিন আগে মারা গেছেন से फ्रिजारे रेखे देर पर आो सात घंटा फ्लैट कर लाश्ट देशे आना छे। ए ए जावर शायक हो लाशे बे। अवस्था येक्षण विकृत हो जाएक अभ्यास भेवल लाश अवस्था खूब ही खराब हो चोख बैरिए आस चोवाल शक्त हुए भेतरे ढुके जा दुर्गन्ध आस इत्यादि किंतु तीन जो लाश्ट देखें तक तरह चोखर अजान अश्रु ब गड़े पड़े लाश्टे देखे अश्रु संवरण करतेलें ना कादते लगलें আরব দেশ থেকে সেই ইউরোপে দাওয়াতের কাজ করতে যাওয়া সেই দায়ী ভাইটি তার মৃতদেহ দেখে মনে হচ্ছিল না এই ব্যক্তি আজ থেকে আট দিন আগে মৃত্যুবরণ করেছেন শরীরে কোনো বিকৃতি নেই কোনো চোটের চিহ্ন নেই বরং তার চেহারা থেকে নূরের ছটা বের হয়ে আসছিল মুখে ছিল পবিত্র হাসি দেখে মনে হচ্ছিল যেন একজন জীবিত মানুষ হাসছে এটা হচ্ছে একজন হাস্যজ্জ্বল ব্যক্তির মৃতদেহ সেই দৃশ্য দেখে শায়েক আব্বাস রহমাউল্লা শিশুর মতো কাঁদতে থাকেন এবং সেই ব্যক্তির মৃত্যুর আগে যে কঠিন পরীক্ষা পরপর চার বছর একটি প্রবাসভূমিতে কারাগারে বন্দি অবস্থায় বিনা দোষে কারাগারে বন্দি থেকেছেন সেই কথাগুলো স্মরণ করে শায়েক আব্বাস রহমাউল্লাহ অবিরাম কাঁদতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন এই ব্যক্তির নেক কাজের জন্যই তার ভালো কাজের জন্যই তার সবরের জন্য দিনের দাওয়াতের জন্যই আল্লাতালা তার চেহারা থেকে নূরের এই আভাবের করে নিয়ে এসেছেন এবং তার মুখে এই পবিত্র হাসি দিয়েছেন আমাদের অবস্থা বিপরীত হচ্ছে এইরকম যে সামান্য বিপদে পড়লেই আমরা আমাদের দায়িত্ব থেকে উদাসীন হয়ে যাই কাফেল হয়ে যাই এবং দায়িত্ব পালন না করার নানারকম তালবাহানা সুযোগ খুঁজতে থাকি সেখানে সেই দায়ী তিনি বিনা অপরাধে কারাবন্দী হওয়ার পরেও নিজের কাজ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি এবং এই আমলের মাধ্যমেই তিনি বাকিদের কাছ থেকে নিজেকে শ্রেষ্ঠ করে নিয়েছেন নিজেকে সবার কাছ থেকে ছাড়িয়ে গেছেন এবং এর বরকতেই আল্লাহ তালা তাকে তার কাজের উত্তম প্রতিদান এই দুনিয়া থেকেই দেওয়া শুরু করেছেন এই ঘটনার একটি বড় শিক্ষা হচ্ছে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত সাধ্যমত দাওয়াতের কাজ করা প্রত্যেক মুসলিমের জন্য একজন দিনের দায়ী হওয়া উচিত সামষ্টিকভাবে মুসলিম জাতিকে উদ্দেশ্য করে আল্লাহালা বলেছেন কুন্তুম খাই রম্মাতিন উখরিজাতিন্ন নাস তা মরু নাবিল মা আর ওয়াতান হাউনা অনিল মু ওয়াতু মিনু তোমরাই হলে সর্বোত্তম জাতি মানবজাতির জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে উদ্ভব করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে এবং আল্লাহর উপর ইমান আনবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা একটি উত্তম আমল আল্লাহ তালা বলেছেন ওমান আহসানু কাউল মিমান দা আল আল্লাহ ওয়া আমিল সোয়ালিহান ওয়া কলা ইনী মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেও নেক আমল করে আর বলে আমি অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত সাধারণভাবে প্রত্যেক মুসলিমকে এবং সুনির্দিষ্টভাবে আলেম সমাজকে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেছেন আর তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে ইয়াদ ইলাল ইল আল খাইরি ওয়াইয়া মুরুনা বিল মা আরফি ওয়ান হাউনা আনিল মু তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে নির্দেশ দিবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই হচ্ছে সফলকাম। কাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রচার করো একটি আয়াত হলেও আমার কাছ থেকে পৌঁছে দাও রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আরও জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মানুষকে হৃদায়তের দিকে আহ্বান করে তাহলে সেই আহ্বানের কারণে যত মানুষ তাকে অনুসরণ করবে তাদের প্রত্যেকের সমান স্বভাবের অধিকারী হবে সেই আহ্বানকারী আর যারা তার আহ্বানে সাড়া দিল সেই অনুসরণকারী তাদের স্বভাবেও কোনো কমতি হবে না কাজে আসুন আজকের পর্বে যেই ব্যক্তির মৃত্যুর ঘটনা আলোচনা করা হয়েছে সেই ব্যক্তির জীবন থেকে আমরা শিক্ষা নেই এবং মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই আমাদের যে দায়িত্ব দিনের দাওয়াতের কাজ সেই কাজে অংশগ্রহণ করি আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন ওসল আল্লাহ তা আয়লা আয়লা সঈদিন মোহাম্মদ ওয়াই আয়লহি ওসহবিহি ওসাল্লাম আল্লাহামদুলিল্লাহি রব্বিলামীন रेईन ड्रस मीडिया फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश रेईन ड्रब्स मीडिया अथवा www.youtube.com डब्ल्यू डब्ल्यू डट